ইবনু আব্বাস রজিয়ালাহালন হতে বর্ণিত তাকে আবু সুফিয়ান জানিয়েছে হীরাকাল আমাকে ডেকে পাঠান তখন তিনি ইলিয়া নামক স্থানে অবস্থান করছিলেন অতপর সম্রাট আল্লাহরাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পত্রখানি আনতে আদেশ করেন যখন পত্র পাঠ সমাপ্ত হল তখন বেশ হইচই ও সোরগোল পড়ে গেল অতপর আমাদেরকে বাইরে নিয়ে আসা হলো। যখন আমাদেরকে বের করে দেয়া হচ্ছিল তখন আমি আমার সঙ্গীদেরকে উদ্দেশ্য করে বললাম আবু কাবসার পুত্রের ব্যাপারটার গুরুত্ব অনেক বেড়ে গেল রোমের বাদশাহ তাকে ভয় করে আবু কাপশা আল্লাহ রসুল সাল্লাহলাম এর দুধমা হালিমা রদিল্লাহ তাল্না এর স্বামী ছিলেন